বাংলা মানবতা সমাধান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 আপনারা দূরের এবং কাছের ভাই বোন যে যেখানে থাকুন না কেন সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জানিয়ে আমরা শুরু করছি দার্শে হাদিস ইতিমধ্যে আমরা পেশাব পাইখানা বা মানুষের যে প্রাকৃতিক ডাক এটাকে পূর্ণ করার কিছু আদব আখলাক আমরা ইতিমধ্যে আপনাদের কাছে হাদিসের আলোকে পেশ করেছি আজ আরো বাকি অংশ সেটাকে আমরা ধারাবাহিক ভাবে পূর্ণ করবো বলেন বর্ণিত হয়েছে তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম যখন টয়লেট থেকে বের হয়ে আসতেন তারপরে কী করতেন তিনি বলতেন গুফরানক গুফরানাক মানে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এ হাদিসটি পাঁচজন ইমাম বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ ইমাম আবু দাউদ্দ নাসাই তিরমিজি ইমনে মাহজা তাদের শশ গ্রন্থে বর্ণনা করেছেন আবু হাক এম এবং ইমাম হাক এম হাদিসটিকে সহিও বলেছেন তাহলে এই সই হালিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে টয়লেট থেকে যখন বের হব তখন আমরা এই দোয়াটি পাঠ করব। এছাড়া যে আরো দোয়া আছে অন্য অন্য দোয়াগুলি পাঠ করা আমাদের জন্য তখন আমাদের সুন্দর হয়ে যাবে কমপক্ষে এই ছোট্ট দোয়াটা আমরা শিখব। এবং ছেলে মেয়ে বাচ্চাদেরকেও এই টয়লেটে প্রবেশের দোয়া আল্লাহমাল খুব খাবাইশ এবং বের হওয়ার দোয়া পুরা ডান পা দিয়ে প্রবেশ করবে দোয়া পরে এরপরে বের হয়ে বাম্পা দিয়ে বের হয়ে এই দোয়া পড়বে এটা কিন্তু আমাদের নিজে যেমন আমল করব নিজের ছেলে মেয়েকে বাচ্চাদেরকে আমরা আমাদের ছাত্রদেরকে আমরা শেখাবো এই আদবগুলি আমরা শেখাবো এখানে কেন আল্লাহ নবী আলাইসলাতসাল্লাম টয়লেট থেকে বের হয়ে আল্লাহর ক্ষমা প্রার্থনা করলেন এ নিয়ে মহাদিস কেরাম বিভিন্ন কারণ দর্শিয়েছেন তার মধ্যে কিছু কারণ হলো এক নম্বর কারণ হলো যেহেতু টয়লেটে নিজের পরিজন মিটাবের সময় কোনো জিকির আজকার কোন দোয়া কালাম কোনো এবাদত করা চলবে না কাজেই বের হয়ে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাল্লাহ এই যে আমার একটা সময় নষ্ট হয়ে গেল তোমার কোনো ইবাদত করতে পারলাম না সেজন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী এরপরে অন্য কেউ কেউ বলেছেন যে এই যে খানা আমি খেলাম পানি পান করলাম এটা আমার শরীরে এর যা প্রয়োজন নিয়ে নিল আর বাকি অপ্রয়োজনীয় যেটা সেটা পেশাব হয়ে পায়খানা হয়ে শরীর থেকে বের হয়ে গেল এটা যদি শরীরের মধ্যে আটকা থাকত তাহলে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের সমস্যা হতো মহানব্বুল্লা আলমিন তার নিয়ামাত খেয়ে তার আড দ্বারা আমার শরীর পুষ্ট সুস্থ হলো এবং সেটা সুন্দরভাবে তিনি অপরিজনটাকে বের করার ব্যবস্থাও করলেন এই যে আল্লাহর নিয়ামাত এই নিয়ামাতের সুক্রিয়া আমি যথাযথ করতে পারি না সেই জন্যে মহানবুল্লা আলমিনের কাছে আমি ক্ষমা প্রার্থী বন্ধুগণ আল্লাহ রামিন এইভাবে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে চমৎকার انها ركس اخرجه البخاري وزاد احمد والدرقوتني اتني بغيرها ارو اقتعاد আমাদের হাদিস থেকে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বরি তো তিনি বলেন যে الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা করার জন্য তিনি যখন যাচ্ছেন তখন আমাকে নির্দেশ করলেন যে তিনটি পাথর তার জন্য যেন আমি হাজির করে উপস্থিত করি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটি পাথর পেলাম তৃতীয়টি পেলাম না তখন আমি একটি কি করলাম পশুর মল আমি তার সঙ্গে সংযোগ করলাম অর্থাৎ আর পশুর মল যেটা নিলেন না এবং বললেন ইন্স এটা নোংরা জিনিস হারিস ইমাম বখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন এবং ইমাম আহমাদ এবং দারাকুতনি এখানে আরো বেশি অতিরিক্ত শব্দ এসেছেন তিনি বেগাই তৃতীয়টা যে ফেলে দিলেন তার পরিবর্তে আর হাজির করো এই হাজির আমরা যেটা বুঝতে পারলাম বন্ধুগণ সেটা হলো এই যে পেশাব পায়খানা করার পরে যখন আমরা মল ত্যাগ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা যখন স্তেঞ্জা জায়গা যখন আমরা স্তেজমার পাথর ব্যবহার করব। তখন সেই পাথরগুলি যেন নোংরা বা অপবিত্র জিনিস না হয় আল্লাহ নবী আহসালাম তৃতীয়টা ফেলে দিলেন কারণ সেটা ছিল কি মল এখানে কেউ কেউ বর্ণনা করেছেন যে এটা এটা আসলে ছিল কি গাধার মল ছিল আর গাধা তো অপবিত্র গাধার মল অপবিত্র তাই ফেলে দিয়েছেন তাই রিক্স বলেছেন যে এটা কি না অপবিত্র আর যদি খাদ্য যেই পশুর গোস্ত আমাদের জন্য খাওয়া হারাল এমন পশুর যদি মল হয় তাহলে সেটা অপবিত্র না হলেও সেটা কিন্তু রিক্সের অর্থ আর একটা নোংরা এর মধ্যে কোনো সন্দেহ নেই যেটা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে কথা আল্লাহলাম এই তৃতীয় স্থানে আর একটা আসার জন্য বললেন এর দ্বারা বোঝা গেল যে যখন পানি ছাড়া ঢিলাগুলো ব্যবহার করবে কমপক্ষে তিন হতে হবে তিনের কম হলে সেটা পবিত্রতা অর্জন হবে না তবে এর অতিরিক্ত ব্যবহার করা যায় বলেছিলাম এর আগে অতিরিক্ত নিতে হলে বেজোর অর্থাৎ তিন পাঁচ সাত নয় এইভাবে নিবে পরিজন মোতাবেক সেটা আমাদের জন্য তিনি বলেন্লাম আমাদেরকে নিষেধ করেছেন কোন হাড্ডি দ্বারা এবং ইস্তেজমার করতে শৌচ কাজ করতে নিষেধ করেছেন আর বলেছেন এই দুইটি অর্থাৎ হাড্ডি এবং পশুর মল এরা পবিত্র করতে না। যদি হাড্ডি হয় সেটা যেহেতু পিছল জিনিস শক্ত জিনিস যার ফলে পেশাব পায়খানাকে মুছে ফেলা সম্ভব হবে না কাজে সেটা পবিত্র করবে না আর যদি সেটা যে পশুর গোস্ত খাওয়া হারাম এমন পশুর মল হয় তাহলে তো সে জিনিসটা কি হবে নোংরা বা তার দ্বারাও পরিষ্কার হবে না পবিত্রতা হবে না আর যদি যে পশুর গোস্ত খাওয়া যায় সেটার মল অপবিত্র না হলেও সেটা দিয়ে পরিষ্কার করলে যে গোবর বা মল সেটা যে নোংরা সেটা তো পরিষ্কার করার সময় অবশিষ্ট থেকে যেতে পারে নবী এই জন্য থেকে আমাদের কি করেছেন বিরত থাকতে বলেছেন এবং কোন কোনো বর্ণায় যেটা আমরা বলেছি যে এগুলি জিন্দের খাদ্য আর হাডিয়ে হলেও জিন্দের খাদ্য আর পশুর মল যেগুলি পশুর গোস্ত খাওয়া হালাল সেগুলির মল তাদের জিনদের পশুদের খাদ্য এই এটাকে নোংরা করে দেওয়া আমাদের জিন ভাইদের সেই তাদের খাদ্যকে বা তাদের পশুর খাদ্যকে নষ্ট করে দেওয়া নোংরা করে দেওয়া এটাকে অপবিত্র করে দেওয়া কখনই আমাদের জন্য সমুচীন হবে না এই কথা আমরা এই হাস্যের আমরা জানতে পারলাম বন্ধুগণ আমরা আপনাদেরকে পেশাব পায়খানা করার কিছু আদব কার দ্বারা স্তেজা কিভাবে করব আমরা বর্ণনা করছিলাম আমাদের একটা ছোট্ট ব্রেকের প্রয়োজন হয়েছে ছোট্ট ব্রেকের পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে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 জানতে বলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ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 दर्शक श्रोता पिस्टर दर्शे हदीस नियमित अपनारा सुन देख्लाब আমাদেরকে তফিক দিয়েছেন সেজন্য মহানবুল্লাহ করে দিয়েছেন এই সুযোগ থেকে একটা সময় করে পৃষ্টি বাংলার ধারাবাহিক আদর্শ হাদিস শোনার জন্য আমাদের ব্যস্ততার মধ্যেও একটা সময় আমরা বের করে নেওয়ার চেষ্টা করি বন্ধুগণ এরপরে যে হাদিসটি সেটি হলো আরো আমাদেরকে আদৌ শিক্ষা দিচ্ছেন আবু থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা পেশাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো মানুষ যখন পেশাব করে তখন অজান্তে পেশাবের ছিটা তার শরীরে বা কাপড়ে লাগতে পারে আর এটা লাগার ফলে সেটা অপবিত্র হয়ে যায় আর এই পবিত্র অবস্থায় যদি নামাজ পড়ে বা যে সমস্ত এবার যদি উজু শর্ত সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে এবাদত কবুল হবে না ইন্দ্র আল্লাহ তৈব্লা তৈব আল্লাহ পবিত্র অপবিত্র অবস্থায় তিনি কিছু কবুল করেন না এক্ষেত্রে আল্লাহ নবীর কারণ বলেন সবচেয়ে বেশি যে আজাব শাস্তি হয় সেটা কিন্তু এই পেশাবের কারণে হয় এজন্যে আল্লাহ নবী আলিসালাম অন্য হালিসে আছে তেমাররা আল্লা কাবরাইন দুইটি কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন দেখলেন দুইটি তিনি অহির মাধ্যমে জানতে পারলেন ওই কবরে সাইিত দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছে আল্লাহ নবী বললেন দুইটি লোকের যে আজাব কবরে হচ্ছে এরকম একটা বড় কারণে নয় বরং এমন দুইটি পাপ যে পাপ দুটি থেকে বাঁচা অত্যন্ত সহজ এ দূরে থাকা সহজ তারপর কিন্তু তারা দুইজন এই পাপ করার ফলে কবরে তাদের আজাব হচ্ছে একজন তার পেশাব করার সময় সে সাবধান থাকতো না পেশাবের ছিটা তার গায়ে কাপড়ে লাগতো আর একজন মানুষ চগুলি করতো লাগে ঝগড়া বিবাদ করত। গেল যে করতো এজাব হয় পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকলে আমরা তাহলে ইয়ারিস দ্বারা সুস্পষ্ট জানতে পারলাম কেউ পেশাব করতে যাবে তখন সাবধান থাকা কোনো ক্রমে যেন পেশাবের ছিটা কাপড়ে এবং শরীরে না লাগে আজই লেগে যায় তাহলে সেটাকে করে নেওয়া দুই নেওয়া তার জন্য জরুরি হয়ে যায় কারণ পেশাব একটা অপবিত্র বস্তু অপবিত্র জিনিস এই হাদিসটি সনাদ সহি এই হাদিসটিতে আমরা সহি সনদে বর্ণিত হয়েছে যে কথাটা ইমাম আবাহ হাজাজকে আস রাহমাতুল্লা বলেছেন বন্ধুক আমরা এ পর্যন্ত আপনাদের কাছে কাজাই হাজার প্রয়োজন প্রাকৃতিক ডাকের প্রয়োজন মিটিয়ে আমরা এখানে কি ধরনের আদব আখলা আমরা সামনে রাখবো সেই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল আমরা জানতে পারলাম যে পেশাব পায়খানা করার আগে আমরা আমাদের সঙ্গে যদি কোনো আল্লাহর নাম আছে এমন কিছু থাকে সেটা বাইরে রাখার চেষ্টা করব। এরপরে আমরা দোয়া পড়ব ইসমিল্লা আল্লাহমা ইন্দিন আল খবুসিউল খাবাইস এরপরে বাম্পা দিয়ে টয়লেট প্রবেশ করব ওইখানে প্রবেশ করে পরিজন মিটে গেলে পরিজন শেষ হয়ে গেলে হাজাত পূরণ হয়ে গেলে আমাদের পেশাব পায়খানা হয়ে গেলে আমরা বাম হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। পানি থাকলে পানি দিয়ে পানি থাকলে টিস্যু বা ঢিলা কুলুক দিয়ে আমরা পরিষ্কার করব। ঢিলা কুলুকের ক্ষেত্রে বেজড় কমপক্ষে তিন হতে হবে আর অতিরিক্ত বেজড় করে করা একটা সুন্দর কাজ আরও মনে রাখতে হবে যে পশুর মল অথবা হাড্ডি বা হাড় দিয়ে মল ত্যাগ করার পরে বা পেশাব করার পরে পরিষ্কার করা চলবে না কারণ এটা জিনদের পশুর মল জিনদের পশুদের খাদ্য আর হাড় হলো জিনদের খাদ্য আরো আমরা যেটা জানলাম সেটা হলো যে পেশাব পায়খানা করার সময় কেবলাকে সামনে বা পিছনে আমরা করব না যদিও ঘরের ভিতরে বা চৌহা ভিতরে জা বলেছেন তবে উত্তম হলো সর্ব অবস্থায় না করা আরও যেটা আমরা জানলাম যে যদি খালি মাঠে কেউ যাতে করে মানুষের আড়ালে হয়ে যায় মানুষ চক্ষু যেন আর সে না পৌঁছে এই জিনিসটা খেয়াল করতে হবে আরো আমরা জানলাম যখন আমাদের পেশাব পায়খানা করা শেষ হয়ে যাবে তখন টান পা দিয়ে বের হয়ে আমরা দোয়া পড়ব গুফরান এইভাবে এই যে সুন্দর চমৎকার বেশ কিছু সুন্নত আমরা জেনে ফেললাম এর মাধ্যমে আমাদের এই দোয়াগুলি এই করব আদবও রক্ষা হবে এগুলি দ্বারা আমরা সোয়াব পাব আসুন হাবি মোহাম্মদুর রাস্লাহ আলী ও সাল্লাম কি চমৎকার করে এ একটা কাজকে ছমাধা করার জন্যে সুন্দর আমাদেরকে নিয়ম পদ্ধতি বলে দিলেন এরপরে আমরা চলে যাব আট নম্বর অধ্যায়ে বা বল ও হকমূল জনুবে আট নম্বর অধ্যায় হলো গোসল করার অধ্যায় কিভাবে গোসল করব কি করলে গোসল ফরজ হয় গোসল করার পদ্ধতি কী যথেষ্ট গোসল কী পরিপূর্ণ গোসল কী এবং হকমূল জনুব তাহলে যদি বীর্যস্খলন ঘটে বীর্যপাত হয় সহবাস করে বা স্বপ্ন দোষে বা যে কোনোভাবে কোনো অন্যায় করে বা হালাল ও হারাম যে কোনো পথে হোক তাহলে তার হুকুম কী তার বিধান কী কি করতে পারবেন কি করতে পারবেনা এ ব্যাপারে মুসলিম শরীফের হাদিস যার মূল বুখারি হতো রয়েছে আবু সৈদ খৈর থেকে বর্ণিত বীর্যপাত ঘটে যদি বীর্যপাত ঘটে যেকোনো পর্যায়ে কোন ভাবে তাহলে তার প্রতি গোসল ফরজ হয়ে যাবে তাহলে বুঝতে পারলাম যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ না আসলে ইসলামের শুরুতে এমনটাই বিধান ছিল যে যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে এবং বীর্যপাত না হয় তাহলে গোসল ফর ছিল না কিন্তু এই বিধান পরবর্তী হাদিস দ্বারা কিন্তু রহিত করে দেওয়া হয়েছে যখনই ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রীর দুইজনের লজ্জাস্থান একাত্রিত হবে মিলন হয়ে যাবে যদি বীর্যপাত না ঘটে তথাপিও তাকে গোসল করতে হবে যেটা পরবর্তী হাদিসে আসবে কিন্তু যদি স্বপ্নে কেউ দেখে যে কিছু একটা করে ফেলেছে বা কারোর সঙ্গে সহবাস করতেছে বা মিলন হচ্ছে নিজের স্বামীর সঙ্গে বা কারির সঙ্গে সয়ত বিভিন্ন সময় এদিক ওদিক কিছু করে দেখায় আর যদি বীর্যপাত না ঘটে তাহলে তার প্রত্যেক গোসল ফরজ হবে না তাহলে প্রথম যে বিধানটা এসেছিল স্বপ্নদোষের ক্ষেত্রে ওটাই থেকে গেল আর স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে তার হুকুম চেঞ্জ হয়ে গেল তিনি বলেন রাসুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যখন তার স্ত্রীর চারটি শাখার উপরে বসে যাবে আর চেষ্টা করবে অর্থাৎ তার লজ্জাস্থান, স্থান স্ত্রী লজ্জাস্থানের মধ্যে প্রবেশ করাবে মিলন করে ফেলবে তাহলে ওয়াজাবাল গোসল তার প্রতি গোসল ওয়াজিব ফরজ হয়ে যাবে তাহলে চারটি ডাল বা চারটি শাখা বলতে স্ত্রীর দুই হাত দুই পা অথবা দুই উরু দুই হাত ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা আছে মোট কথা স্ত্রীর সঙ্গে যে সহবাস করবে তাতে তার প্রতি গোসল ফরজ হয়ে যাবে এটা ইমাম বখারি ও মুসলিম বর্ণনা করেছেন তবে ইমাম মুসলিম রহমাতুল্লা আলায় অতিরিক্ত একটা শব্দ বর্ণনা করেছেন সেটা হলো কি যে ওয়াঈন জেল যদিও তার বীর্যপাত না ঘটে তাহলে এর দ্বারা আমাদের কাছে জানা একটু সাব্যস্ত হয়ে গেল যে ইসলামের প্রথম যুগে যে বিধান ছিল সেটা রহিত হয়ে গেল পরবর্তী যেটা বিধান আমাদের জন্য সুসাব্যস্ত হয়ে গেল আর সেটা হলো কি যে যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে আর বীরজপাত নাও হয় তাহলে তার প্রতি গোসল ও ফরজ হয়ে যায় এক্ষেত্রে আমরা বলবো যে যারা বলেন বা এমন যাদের আকিদা বা এমন যাদের হয়তো ধারণা থাকতে পারে যে না বীর্যপাত ঘটলে গোসল ফরজ অজীব হবে না তাদেরকে বলবো এই বখারি মুসলিমের সই হাদিস তাদের বিপক্ষে দলিল হিসাবে খাড়া হয়ে যায় কাজেই মনে রাখতে হবে আমি স্ত্রীর মিলনের সময় যদিও কোনো আনন্দ ফুর্তি করে মজা করে কিন্তু তার মধ্যে যদি দুজনের বীরজুপাত না ঘটে তবুও তাকে গোসল করতে হবে এটা ইসলামের বিধান এরপরের হাদিস যেটি সেটি হলো উম্মে সালামা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন أن أم سليم وهي مرأة أبي طلحة قالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من غسل إذا احتلمت قال نعم إذا رات الماء الحديث متفاق عليه أم السلامة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم أم السليم أم السليم أنس رضي الله تعالى عنه এই মহিলা যিনি আবুতলার স্ত্রী উম্মে সুলাইম উমেসাল্লাহম রাজি আল্লাহতালহা প্রথমত যে মালিক আনাসবিন মালিক জামরা আমরা বলি মালিক স্বামীর সঙ্গে তার বিবাহ হয় এবং যখন উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করেন তখন সেই স্বামী ইসলাম গ্রহণ না করার জন্যে সে সাম দেশে ভেঙে যায় এবং ওইখানে সে মারা যায় বন্ধুগণ এ পর্বে একেবারে আমরা শেষলগ্নে পৌঁছে গিয়েছি একেবারে শেষ দ্বারা আমরা এসে গেছি তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কল্যাণ ও মঙ্গল কামনা করে দার্স যে দর্শক আপনারা সে জন্য আপনাদেরকে আমরা অশেষ মো বরকবাদ জানিয়ে এখানে আমরা শেষ করছি ও আের আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত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 जानून, के महान आल्ला सकाल सारे जक आतिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ उल्लेख करम्बर तीन